Oh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 আসসালামুকুম বরহমত্ন রহমদিলাম রসুলিল্তকিন ইমামা বারকরআম শুপ্রিয় দর্শক সতলি আমরা গত পর্বে পর্বেওলাদ সম্পর্কে কিছু বিষয় আলোচনা করেছিলাম আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি সেজন্য ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে কিভাবে সন্তানদেরকে গড়ে তোলার নির্দেশ দিয়েছে সেই বিষয়ের কিছু আলোকপাত আমরা করেছি আজ আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগামী দিনের যারা জাতির কাণ্ডারি জাতির ভবিষ্যৎ আমাদের সেই সন্তানদেরকে আমরা কিভাবে মানুষের মতো মানুষ রূপে গড়ে তুলতে পারি ইসলাম আমাদেরকে সন্তানদের প্রতিপালনের জন্য। এবং তাদেরকে গড়ে তুলতে যে সকল নির্দেশনা দিয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো এই যে সন্তানের জন্যে পিতা মাতা আল্লাহর রব্বুল্লাহ আলমিনের কাছে কল্লান চাইবে দোয়া করবে খালিরুল্লাহ হজরত ইব্রাহিম আলী সালাতউসালাম আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে সন্তানের সব সময় দোয়া করেছেন কোরআনে পাকের মধ্যে একাধিক জায়গায় তার বিবরণ পাওয়া যায় আবুদ আল আসলাম ইব্রাহিম বলছেন হিয়াল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তানকে আপনি রক্ষা করুন মূর্তি পূজা থেকে শিরেক থেকে আপনি আমাকে এবং আমার সন্তানকে আপনি রক্ষা করুন তিনি আরো দোয়া করছেন রব্বি যে আল্লী মুহ আপনি আমাকে সালাদ কায়মকারী বানান এবং ওয়ামিন জুরতি আমার সন্তান এবং পরবর্তী প্রজন্ম থেকেও আপনি সালাদ কায়মকারী তৈরি করুন তিনি আরো দোয়া করছেন আপনি আমাকে এবং আমার সন্তানকে আপনার নিকট আত্মসমর্পণকারী রূপে কবুল করুন এবং আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আপনার নিকট আত্মসমর্পণকারী একটি উম্মাদ আপনি কবুল করুন এভাবে খালিল্লাহ ইব্রাহিম আলী সালাতুয়া সালাম তার দুই সন্তান ইসমাইল এবং ইসহাক আলিহিমা সালামের জন্যে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া চেয়েছেন তাদের কল্যাণ কামনা করেছেন এবং পরবর্তী প্রজন্মের জন্যে ইব্রাহিম আলীহি সালাতাম এভাবেই সবসময় দোয়া করতেন আরো বিভিন্ন পয়গম্বরদের ইতিহাস পবিত্র পাক আলোচনা করেছে তাদের ইতিহাসেও এই বিষয়টি উল্লেখ পাওয়া যায় হজরত জাকার ইয়া আলিহি সালাতলাম আল্লাহর কাছে দোয়া হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করুন কাজেই পিতামাতার জন্যে এটা তাদের সন্তানদের একটা অধিকার এবং তাদের কল্যাণ কামনার একটি উত্তম উপায় সন্তানদেরকে মানুষ করার জন্যে শুধু চেষ্টা তদ্বির শুধু পরিশ্রম পদক্ষেপ গ্রহণ এটাই যথেষ্ট নয় বরং আমাদের ইমান যে আল্লাহ পাক রব্বুর আলামিন যদি করেন আল্লাহ যদি সাহায্য করেন তবে আমাদের সন্তানেরা মানুষের মতো মানুষ হতে পারে আর সন্তানের দোয়া আল্লাহ আরব্বর নিকটে সবচেয়ে দ্রুত কবুল হয় আমি কেন আমার সন্তানের জন্য দোয়া করব না আমার সন্তানের জন্য আমার দোয়া আল্লাহ রাব্বর আলহামিনের কাছে যতটা কবুল হবে আর কারো দোয়া তো আমার সন্তানের জন্য ততটা কবুল হবে না এ বিষয়ে কোরআন এবং খাদিসের মধ্যে নিশ্চয়তা রয়েছে কাজেই সন্তান যদি মানুষের মতো মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে চাই আমি পিতা আমার মাতা আমরা যারাই আছি বাবা মা আমাদের সন্তানদের জন্য আমাদের করণীয় হলো রব্বুল্লাহ মিনের দরবারে দুহাত তুলে হৃদয়ের আবেগ দিয়ে চোখের কান্না দিয়ে আমরা আল্লাহ রব্বুল্লাহ আলহ মিনের কাছ থেকে আমাদের সন্তানদের জন্য আমরা কল্যাণ কামনা করব তবেই আমাদের সন্তানরা ইনশা আল্লাহ মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে তর্বাতুল আউলাদ তথা সন্তানদেরকে সুন্দর রূপে গড়ে তুলতে হলে তাদেরকে কখনো আমরা অপমান করব না আদমুল ইহানাতি ও তাহকিহু সন্তানদেরকে তাদের যে সুকুমার বৃত্তি তাদের মধ্যে যে প্রতিভা তার বিকাশ ঘটানোর উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে আমাদেরকে অপমান করলে সন্তানদের শিশুদের মধ্যে সংকোচ সৃষ্টি হয় এবং সেই সংকোচ থেকে আস্তে আস্তে সে নিজেকে গুটিয়েই রাখে কখনোই তার মধ্যে প্রতিভার বিকাশ ঘটতে পারে না প্রতিভার বিকাশ ঘটতে এটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে কাজেই সন্তানকে যদি মানুষ করতে হয় তাহলে তাদেরকে শাসন করতে হবে কিন্তু যেন আমরা তাদের শাসন করতে গিয়ে তাদের তরবিয়ত করতে গিয়ে তারা যেন আমাদের দ্বারা অপমান এবং লাঞ্ছনার শিকার না হয় তাকে এ কথা তার উপলব্ধিতে দিতে হবে যে আমি তাকে যে শাসন করছি আমি তাকে বকাঝঁকা করছি এটা তার কল্যাণের জন্যে তাকে ভবিষ্যতের জন্যে গড়ে তুলতে এটা আদৌ তাকে অপমান বা লাঞ্ছিত করতে নয় এই উপলব্ধি যদি আমি আমার সন্তানের মধ্যে তৈরি করতে না পারি তাহলে আমি আমার সন্তানের যথাযত অভিভাবকত্ব করতে পারলাম না ঠিক তেমনিভাবে সন্তানদেরকে আহ্বান করার ক্ষেত্রে তাদেরকে কোনো নামে অথবা কোনো খেতাবে ভূষিত করতে হলে লক্ষ্য রাখতে হবে যেন কোনো অশোভন এবং কোনো শ্রুতিকটু কোনো শব্দ তাদের ক্ষেত্রে আমরা প্রয়োগ না করি এমন কোনো ভাষা তাদের ক্ষেত্রে প্রয়োগ করা নিষেধ যে ভাষা যে শব্দের মধ্যে তার জন্যে অকল্যাণ রয়েছে যে শব্দ বা যেই ভাষার মধ্যে তার প্রতি অবজ্ঞা তাচ্ছিল্য প্রকাশ পায় অথবা তার জন্যে কোনো অকল্যাণ এবং অভিশাপের বাণী যেই ধরনের শব্দগুলোর মধ্যে অভিশাপের মর্ম যে সকল ভাষা এবং শব্দের মধ্যে অন্তর্নিহিত রয়েছে সে সকল শব্দগুলো প্রয়োগ করতে নিষেধ করা হয়েছে হাদিসে পাকের মধ্যে নবী আক্রম সাল এর সব করেছেন আমি জাহান্ন দেখেছি এবং সেই মধ্যে অধিকাংশ অধিবাসী আমি দেখতে পেলাম যে নারী বকুল নাবি মায় রাসুল্লাহ সাহাবিয়াব যারা ছিলেন মহিলা সাহাবিগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল নারীরা বেশি জাহান্নামি এর কারণ কি নবী আকরম সাল্লা আলি ওসাল্লাম এর সাত করলেন তুকসির লান ও তেকফুরনাল আশির দুটি ভুল এবং দুটি অন্যায় নারীদের মধ্যে মহিলাদের মধ্যে বেশি হারে পাওয়া যায় একটি হলো তারা কথায় কথায় অভিশাপের বাণী ব্যবহার করে এমন কি নিজের আদরের সন্তান নিজের করিজার টুকরো সন্তান আমরা দেখি আমাদের সমাজ এবং আমাদের পরিবেশে অনেক মা এমন আছেন যে মা তার সন্তানকে সন্তানের প্রতি বিরক্ত হয়ে এমন কথা বলে বসেন কী তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তুই কোনোদিন আমার চোখের সামনে আসবি না আমাকে যেন আর কোনোদিন তোকে দেখতে না হয় তুই মরতে পারিস না এই ধরনের ভাষা ব্যবহার করে হাদিসে পাকের মধ্যে নবী আকরম সাল আলি ওয়াসাল্লাম এই ধরনের ভাষা ব্যবহার করার দুটি অত্যন্ত ভয়াবহ ক্ষতির দিক তিনি উল্লেখ করেছেন একটি হলো এই যে মানুষের মুখ দিয়ে নির্গত বের হওয়া এ সকল ভাষাগুলো হতে পারে যে কোনো সময় আল্লাহ আকরব্বুল আলমিনের নিকট কবুল হয়ে যেতে পারে কিছু কিছু সময় এমন থাকে যে সময় বান্দা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যাই বলে আল্লাহ রব্বুল আলমিন তার সেই কথা মঞ্জুর করে নেন কবুল করে নেন তো কোনো মা যদি ঠিক ওই সময়টা সেই সময়টার কথা তো মানুষ আমরা জানি না কাজেই আমার কথাটা যদি ঠিক সেই সময়ে হয়ে গেল যখন আল্লাহ রব্বুল আলমিন আমার মুখ থেকে বের হওয়া কথা সঙ্গে সঙ্গে কবুল করে ফেলবেন বিরক্তি প্রকাশ করার জন্য আমি বললাম অথবা সন্তানকে শাসন করতে গিয়ে আমি এমন শব্দ প্রয়োগ করলাম কিন্তু সেটা তো আল্লাহ রব্বুল আলমিনের নিকট কবুল হয়ে গেল আর আমার সেই কথার প্রেক্ষিতেই আমার সন্তানের উপর আল্লাহ রব্বুর আলমিনের পক্ষ থেকে কোনো বিপদ কোনো মুসিবত চলে আসলো তখন আবার আমি হায় হুতাশ করব আমাকেই আবার এর জন্যে ক্ষতিগ্রস্ত হতে হবে কাজেই এ বিষয়টি আমাদেরকে খুব বেশি লক্ষ্য রাখতে হবে যে কখনোই সন্তানদেরকে এমন কোনো শব্দের দ্বারা আমরা আহ্বান করব না প্রয়োগ করবো না তাদের ক্ষেত্রে যে সকল শব্দগুলোর মধ্যে তাদের জন্য অকল্যাণের কোনো বিষয় রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আলোচনার এ পর্যায়ে আমরা ছোট্ট একটু বিরতিতে যাব আপনার সকলে আমাদের সঙ্গে থাকবেন বিরতির পরে আমরা আবার আমাদের অবশিষ্ট আলোচনা সমাপ্তির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 सम्प्रचार सकाल सते पीटी द्विधा द्वंद मूल्यबोध विश्वास जीवन जापन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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা বিরতির পূর্বে আমরা তারবিয়াতুল আওলা সম্পর্কে এবং সন্তানদের তাদের প্রতিপালনের ক্ষেত্রে তর্বিয়তের ক্ষেত্রে দায়িত্ব পালন করার ক্ষেত্রে কিছু নির্দেশনা এবং কিছু পরামর্শ আমরা তুলে ধরেছিলাম আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস থেকে আরও কিছু দিক নির্দেশনা এখানে আমরা উল্লেখ করতে চাই তার মধ্যে একটি হল তম্বিহুল খাতা বিলিফ কিন সন্তান ভুল করবে মানুষ মাত্রই তো ভুল করে ছোট মানুষ তারা হয়তো ভুল আরও বেশি করবে কিন্তু তাদের ভুলের ক্ষেত্রে সতর্ক করতে হবে সতর্ক করার ক্ষেত্রে প্রথমত খুব স্নেহ মমতার সাথে আদরের সাথে তাদেরকে সতর্ক করতে হবে প্রথমেই যেন সামান্য একটু ভুলে তাদের উপর যেন আমার পক্ষ থেকে কোনো খড়গ নেমে না আসে এ বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সন্তানদেরকে মানুষ করতে হলে তাদের তরবিতের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হলো আল আতদালফিল মাহাব্বা অথবা আত্মা আদিল বেঈ আলাউলাদ সন্তানদের মধ্যে সমতা রক্ষা করতে হবে কোনো সন্তান হতে পারে একটু বেশি চঞ্চল আবার কোনো সন্তান হতে পারে একটু দুর্বল মেধার অধিকারী আবার কোন সন্তান অধিক মেধাবী কিন্তু আমাকে মনে রাখতে হবে সন্তান আমার আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে প্রতিটি সন্তান আমার কাছে আমানাত এই সন্তানদের মধ্যে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের কারণে সন্তানদের মধ্যে আমার প্রতি একটি বিরূপ মনোভাব তৈরি হতে পারে পিতামাতার প্রতি কোনো সন্তানের হৃদয়ে তার অন্তরে তার কোমল হৃদয়ে বিরূপ মনোভাব তৈরি হওয়া এটা ওই সন্তানের জন্যে তার ভবিষ্যতের জন্যে অত্যন্ত ক্ষতিকর এবং ধ্বংসাত্মক একটি ব্যাপার আমরা অনেক সময় কোনো সন্তান একটু বেশি চঞ্চল হলে একটু বেশি দুষ্টুমি করলে মেধার দিক থেকে একটু দুর্বল হলে তাকে আমরা অনেকভাবে শাসাই। এমন আচরণ তার সাথে করি যাতে সে একটা সময় এমন অনুভব করতে থাকে যে আমার বাবা মা আমাকে আমার অন্য ভাই মতো ভালোবাসে না তখনই সে আস্তে আস্তে হিনমান্যতার শিকার হয় এবং পিতামাতার কাছ থেকে সে নিজেকে দূরে সরিয়ে রাখে কাজেই সন্তানদেরকে সুন্দরভাবে সমতার সাথে তাদের সঙ্গে আচরণ করতে হবে নবী আকরম সাল আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ভাষা নির্দেশ করেছেন আমরা ইতিপূর্বে হাদিসটি আলোচনা করেছি সাহাবি এক সন্তানকে কিছু দিয়েছে আর এক সন্তানকে কিছু দেয়নি দুই সন্তানের মধ্যে অর্থাৎ সন্তানদের মধ্যে বৈষম্য করেছেন নবী আকরম সালাহ আলহিহি আসসাল্লাম জিজ্ঞাসা করেছেন তুমি কি তোমার সকল সন্তানদেরকেই এই সন্তানের মতো করে অতিরিক্ত কিছু দিয়েছ তাদেরকে বা শুধু একজনকেই দিয়েছ তিনি বললেন যে না ইয়ার সুর আল্লাহ আমি আমার এই সন্তানকে দিয়েছি অন্যদেরকে দেইনি নবী আকরম সাল্লাহ আলহিহি আসাল্লাম বললেন ইনি লাশাদু আলা জৌরিন যে কোন অন্যায় এবং জুলুমের ক্ষেত্রে আমি এর সাক্ষী হতে পারি না কাজেই তুমি যদি সেটা না করো তাহলে তুমি প্রত্যাহার করে নাও এভাবেই সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হলে আমাদেরকে অনেক সচেতন থাকতে হবে সন্তানদেরকে মানুষ করতে হলে ইসলামী আখলাত এবং ইসলামী তাহিব ইসলামের কৃষ্টি কালচার তাদের মধ্যে শিশুকাল থেকেই তার শিক্ষা এবং তার আকর্ষণ তাদের মধ্যে আমাদের তৈরি করতে হবে সন্তানদের লেবাস পোশাক তাদের পোশাক পরিচ্ছদ কেমন হবে এটি নির্বাচনের ক্ষেত্রেও আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সন্তানদেরকে শিশুকাল থেকেই এমন পোশাক পরিচ্ছদ তাদেরকে পরিধান করানো উচিত যেই পোশাক এবং পরিচ্ছদের কারণে তাদেরকে মুসলমানের সন্তান বলে মনে হবে যে পোশাক পরিচ্ছদের কারণে তাদের উপর একটি ভালো প্রভাব তৈরি হবে পোশাকের একটি প্রভাব মানুষের জীবনে রয়েছে যাহের এটা তার বাতনের উপর মানুষের বাহ্যিক আকার আকৃতিও মানুষের অন্তরের অবস্থার উপর প্রভাব তৈরি করে থাকে অনেক পোশাক রয়েছে যে সকল পোশাকগুলো এটা সুন্দরভাবে ইসলামী তাহাজিব এবং তামদ্যদের সাথে মানান সই নয় সে ধরনের পোশাক পরিচ্ছদ সন্তানদেরকে পরিধান করানোর ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে পোশাকের মধ্যে কোনো কার্টুন ছবি থাকে কোনো প্রাণীর আকৃতি থাকে কোনো জীবের ছবি থাকে মধ্যে আলি আসালামের সাথে করেছেন যেখানে ছবি থাকে যে ঘরে ছবি থাকে যেই ঘরে কোনো অঙ্কিত ছবি থাকে সেই ঘরের মধ্যে তাহমতের ফেরেশ তারা আগমন করে না কাজেই সেই ক্ষেত্রে কোনো জীব জন্তুর কোনো প্রিন্টেড ছবি এগুলো সন্তানদের এই ধরনের পোশাক পরিচ্ছদ পড়ানোর ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত সন্তানদেরকে মানুষ করতে হলে আর একটি গুরুত্বপূর্ণ সুন্নার বিধান হল আত্মাফ্রিক সন্তানের চরিত্র গঠনে এই পদক্ষেপটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নবী আকরম সাল আলিহাস্লামের সাথ করেছেন মুর সি বিয়া নাকুম বিশ্বলার ওহম আবনাসাঈ সিনা আবনাশ্রি সিনীন অফার রেকো বাই না হুম ফিল্ডা দা সন্তানদের বয়স যখন দশ বছর হয়ে যাবে তখন তাদের যে শোয়ার স্থান ঘুমানোর স্থান সেই বিছানা বিছানা এটাকে পৃথক করে দিতে হবে এই হাদিসের ব্যাখ্যা সালাফের থেকে দুরকম বর্ণিত রয়েছে একটি ব্যাখ্যা হলো যে ছেলে সন্তান এবং মেয়ে সন্তানদের তাদের ঘরের এবং শোয়ার জায়গা পৃথক করতে হবে আরেকটি ব্যাখ্যা হলো যে শুধু ছেলে সন্তান আর মেয়ে সন্তানই নয় বরং ছেলেদের মধ্যেও এবং মেয়েদের মধ্যেও দশ বছর হয়ে গেলে প্রত্যেকের জন্যে সেপারেট ভিন্ন ভিন্ন শোয়ার ব্যবস্থা হওয়া উচিত একসঙ্গে থাকার মধ্য দিয়ে এই হাদিসে দ্বারা বোঝা যায় সন্তানদের মধ্যে নৈতিক বা চারিত্রিক কোনো ধরনের ত্রুটি বা কোনো দুর্বলতা আসতে পারে সন্তানদের তরবিয়তের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তাদেরকে তালিমুল আদাব শিক্ষা দিতে হবে অর্থাৎ তাদের জীবনে বিভিন্ন আদব শিক্ষা দিতে হবে যে সকল আদবগুলো তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা পালন করবে মানুষের সঙ্গে কেমন আচরণ করবে ইসলামী বিভিন্ন বিধান বলি আছে সন্তানদের জন্য সে সকল বিধানগুলো তাদেরকে শিক্ষা দিতে হবে পুরাণে পাখের মধ্যে আল্লাহ পা আকুল আনে বলেছেন এবং যারা তোমাদের অপ্রাপ্তবয়স্ক সন্তান তারা তোমাদের ঘরে প্রবেশ করতে হলে তারা যেন অনুমতি নিয়ে প্রবেশ করে রাত বিশেষ করে তিনটি সময়ে তাদেরকে ঘরে প্রবেশ করার সময় অনুমতি নিয়ে প্রবেশ করার নির্দেশনা দেয়া হয়েছে মিন মিনকাবলি সালাত একটি হল ফজরের সময়ের পূর্বে যখন মানুষ স্বামী স্ত্রী বাবা মা এক ঘরে ঘুমন্ত অবস্থায় থাকেন অপ্রস্তুত অবস্থায় থাকেন কোনো বুজবান সন্তান দশ বছর আট বছরের কোনো সন্তান ছেলে হোক মেয়ে হোক হুট করে যেন পিতামাতার মাতার বেডরুমে প্রবেশ না করে একটি সময় হলো ফজরের আগে যখন মানুষ ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় ওই সময়ে হতে পারে বাবা ঘুম থেকে জাগ্রত হয়েছেন মা ঘুমিয়ে আছেন মা ঘুম থেকে জাগ্রত হয়েছেন বাবা ঘুমিয়ে আছেন অথবা উভয়ে ঘুমিয়ে আছেন ওই সময় কোনো সন্তান যেন হুট করে গিয়ে পিতা মাতার বেডরুমে প্রবেশ না করে এই তালিম আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে একটি হলো ফজরের পূর্বের সময় সময়া বা কুমিন জাহিরা আরেকটি হল যখন সময় তাইলুনা করা হয় দুপুরের সময় মানুষ যখন একটু বিশ্রামে যায় ওই সময় অমিমবা আলী সাল আইসা এবং সালাহাত আইসার পরে যখন মানুষ ঘুমের জন্য বিছানায় যায় অর্থাৎ যেই সময়গুলো মানুষের ঘুমের মধ্যে অচেতন থাকার সময় কিছুটা অবচেতনে অসতর্ক অবস্থায় থাকা সেই সময়ে যারা অপ্রাপ্তবয়স্ক সন্তান তারাও যেন পিতা মাতার ঘরে প্রবেশ না করে তো আগে থেকেই তাদেরকে এই শিক্ষাগুলো সন্তানদেরকে দিতে হবে কোরআনে পাক অপ্রাপ্ত বয়স্কদেরকেও এই শিক্ষাগুলো দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হলে আরও অনেক বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পরবর্তী আলোচনায় আমরা আবার সে বিষয়গুলো পরবর্তী কোনো পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দীর্ঘ সময় আমরা এ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম আপনারা আমাদের সঙ্গ দিয়েছেন সকলের জন্যে কল্যাণ কামনা থাকলো সকলেই ভালো থাকবেন আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হোক সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আহ্বানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 मुक्त दान कर रेखे स्रष्टाचाल करते हैं मानवतार समाधान আপনাদের ডোনেশন জাকাত পাঠিয়ে দিন বিএসটিভি সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলফ্রায়ান ব্যাংক কোয়ারড্রন কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিনغهাম ইউকে পোস্ট কোড বি15183 শর্ট কোড পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার जीरोस डॉलर जीरो जिनो थ्री टा पाठिएमेल कर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 क्यों इसलम भलो आचरण जोर बोझार जन्म चरित्र गठने इसलम प्रति बृहस्पतिवार रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सारे देशे पीस टी बांगल्